আমরা ইতিপূর্বে জানতে পেরেছি যে তহিদ তিন প্রকার তার মধ্যে এখন আলোচ্য বিষয় হবে তহহীদুল আসমাই ও সিফাত প্রথমত তহহিদুল আসমাই সিফাতের সংজ্ঞা আমাদের জানতে হবে তহিদুল আসমাই সিফাতের সংজ্ঞা মানে যে এ কথা বিশ্বাস করা যে এবং আল্লাহর যে সুন্দর নাম নাম এবং এসেছে এসেছে ও না সেগুলোকে বিশ্বাস করা যেভাবে সেটা হওয়া উচিত মানে যেভাবে আল্লাহর বৈশিষ্ট্যগুলো যেরকম হওয়া উচিত আল্লাহর সাথে মানুষ সেভাবে আমাদের কি বিশ্বাস করতে হবে এখানে আসমাই ও হোসনা বলতে একশো আশি নম্বর আয়তের মধ্যে আল্লাহান বলেন যে আল্লাহ অনেকগুলো সুন্দর সুন্দর নাম রয়েছে সুতরাং সেগুলোর মাধ্যমে তাকে তোমরা ডাকো হম এবং সুরের সুরের এগারো নম্বর আয়তের মধ্যে আল্লাহ আল্লাহর গুণাবলী আল্লাহর জন্য সাব্যস্ত করতে হবে হম এবং পাশাপাশি তার সাথে অন্য কিছু স্থাপন করা যাবে না তার গুণাবলী তার সাথে মানুষই হ্যাঁ আল্লাহর জন্য সাব্যস্ত করতে হবে এই ক্ষেত্রে আসমা সিপাতের ক্ষেত্রে আমাদের জানা দরকার তাদের হবে এবং সিপাতের ক্ষেত্রে আল্লাহর নাম গুনের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে সামনের কয়েকটা কথার দ্বারা আমরা বুঝতে পারব। এক নম্বর হচ্ছে তিনটা পয়েন্ট মানে আলোসন অল জমাত্রের নীতি তিনটা পয়েন্টের মাধ্যমে আমরা তুলে ধরবো আছে যে নিজের জন্য তার কিতাবের মধ্যে এবং অথবা রসুলের মুখ দিয়ে যেটা নিজের জন্য সাব্যস্ত করেছেন সেটা আমরা সাব্যস্ত করবো এবং আমরা আল্লাহর যত নামক গুণাবলী রয়েছি কোরআন শূন্য মধ্যে সেগুলোর উপর পরিপূর্ণ ইমান আনবো এটা হচ্ছে প্রথম আপনার নীতি দ্বিতীয় নম্বর নীতি হচ্ছে আলোচনাত জমাতের যে তারা আপনার আসমা এবং সিপাতের যে অর্থ সেটা বাস্তবিকভাবে সাব্যস্ত করে যেভাবে কোরআন এবং আল্লাহর সাথে করে কখনো সেটার মধ্যে বিকৃতি চায় না কখনো সেটাকে বাদ দিতে চায় না কখনো সেটার আবার সাদৃশ্য ঠিক করতে চায় না এবং তুলনা ঠিক করতে চায় না এগুলো ছাড়াই একবার বাস্তবিকভাবে আল্লাহর জন্য সাব্যস্ত করে আল্লাহর সাথে যেভাবে মানায় তৃতীয় নম্বর যেটা তাদের নীতি আসমা সিপাদের ক্ষেত্রে সেটা হচ্ছে আল্লাহ সকল ত্রুটি ও দোষ থেকে মুগ্ধ যে তার সাথে কোনো ত্রুটি এবং দোষ কখনো সম্পৃক্ত হতে পারে না এই তিনটা হচ্ছে আল্লাহ জামাতের মানহাজ আসমা সিপাতের ক্ষেত্রে আল্লাহ সানুর হম এরপরে আমাদের যেটা উপস্থাপন করতে হবে সেটা হচ্ছে কিছু বিধি কিছু সূত্র রয়েছে আসমা এবং সিপাতের ক্ষেত্রে প্রথমত আল্লাহর নামের ক্ষেত্রে যে সূত্রগুলো কি সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি এরপরে শ্রীপাতের ক্ষেত্রে আল্লাহর আসমার ক্ষেত্রে বলি তার মধ্যে প্রথম সূত্র হচ্ছে যে আল্লাহর যত নাম আছে সবগুলোই সুন্দর সুন্দরের মধ্যে সর্ব সর্বোচ্চ পর্যায়ে সুন্দর এতে কোনো সন্দেহ নেই অর্থাৎ আল্লাহর যত নাম আছে সবগুলো চমৎকার সুন্দর टार अर्थ द्वित आल्ला जो नाम आगे क्योंकि गुण के सामिल करें जो अपन त्रुटि नहीं তাইলে আল্লাহর নামগুলো আপনার গুণাবলীকে সামিল করে তার অনেক আল্লাহ দ্বিতীয় নম্বর যে সূত্র সেটা হচ্ছে আল্লাহর যত নাম সেটা হচ্ছে আপনার কোরআন হাদিসের উপর নির্ভরশীল কোরআন হাদিসে যে নাম আসবে না সেটা আমরা আল্লাহর উপর চড়িয়ে দিতে পারি না এটার মানে হচ্ছে যে আমরা কোরআন এবং শূন্যের মধ্যে সাব্যস্ত করা হয়েছে সেটাকে সেটার উপর আমরা নির্ভরশীল হবান মধ্যে যেটাকে আল্লাহর নাম করা হয়েছে সেটা আমরা আল্লাহ কখনো নিজ থেকে আমরা বানিয়ে বলতে যাবো না হ্যাঁ কোরআন হাদিসের কাছে আমরা থেমে যাব তার উপরে বাড়াতেও যাব না তার থেকে কমাতেও যাব না হ্যাঁ যেইভাবে আল্লাহর যে নামগুলো নাম আসছে কোরআনের মধ্যে হাদিসের মধ্যে সেটা বিশ্বাস করব। হম এবং যেটা আসে নাই সেটা বিশ্বাস করবো না এর কারণ হচ্ছে কি যে আল্লাহ কারণ এমন কোন ব্যক্তি নেই যে আল্লাহ সম্পর্কে জানে আল্লাহর চাইতেও বেশি এবং এমন কোনো ব্যক্তি নেই আল্লাহর পরে যে রসুলের চাইতে আল্লাহ সম্পর্কে বেশি জানে সেটা হতে পারে না সুতরাং আল্লাহর নাম সেটাই আমরা নির্ধারণ করবো যে নামটা আল্লাহ নিজের জন্য নির্ধারণ করেছেন এবং অথবা রেসুল সাল্লাহ আল্লি ইসলাম তাকে সেই নামে রেখেছেন সুতরাং সেগুলো আমরা বিশ্বাস করব এর বাড়তি বিশ্বাস করতে যাব না কিন্তু আমরা সমাজের দিকে যখন তাকাই দেখব যে এমন কিছু নামও আছে সমাজের মধ্যে যেগুলো মানুষ সাব্যস্ত করে আল্লাহ আব্দুল সত্তার বলে অথচ সত্তার কোন আল্লাহর নাম নেই কোরআন হাদিসের মধ্যে এই নাম প্রমাণিত নয় বরং যেটা প্রমাণিত সেটা হচ্ছে সিদ্ধির আব্দুল সিদ্ধির বলা যেতে পারে এরকম ভাবে আব্দুল নাসের আপনার মিশরের হ্যাঁ রাষ্ট্রপতি ছিলেন হ্যাঁ নাসের নাসের হিসেবেও আপনার অনেকের এরকম আব্দুল নাসের নাম রাখা হয় কিন্তু আসলে নাসের কোরআন মাসিদের মধ্যে এরকম নাম আল্লাহ দেওয়া হয়নি বরং যেটা হচ্ছে কখনো আল ওয়াহিদ আল্লাহর নাম হিসেবে পাওয়া যায় না বরং যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আল এবং আল আহাদ সুতরাং নাম ডাকলে আবদুল ওয়াহিদ ডাকা যাবে না বরং বলতে হবে আব্দুল ওয়াহেদ অথবা আব্দুল আহাদ এরকম বলা যেতে পারে এরকম আরেকটা নাম আছে যেমন বিশেষ করে দার্শনিকরা যে অনেকে বলে আল্লাহর ক্ষেত্রে আল আব হম হ্যাঁ এরকম বলে থাকে বিশেষ করে খ্রিস্টানরা হ্যাঁ এরকম বলে থাকে কিন্তু সেটাও কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় সুতরাং আমরা সেগুলোকে কখনো গ্রহণ করতে পারি না যেটা সংখ্যা আল্লাহ ছাড়া আর কেউ জানেন না এটার প্রমাণ হচ্ছে যে এমন একটি দোয়া যেটা রসুল আকরম সাল্লাহ আসলাম যে দোয়া আপনার পড়ার জন্য মানুষকে গাইড দিয়েছেন সেটা بصره د احمد المدرسي الذين نيجهوا دواتن ج هو لك سميت نفسك او انزلته في كتابك او علمته احد من خلقك او استأثرت به في علم الغيب عندك ان تجعل القران ربيع قلبي ونور صدري وجلاء حزني নিজের নাম নিজে দিয়েছেন অথবা এবং সেই নাম আপনি কোরআন করেছেন খালকে অথবা আপনার কোন নির্দিষ্ট কোন সৃষ্টিকে জানিয়ে দিয়েছেন কোন সৃষ্টিকে বিশেষভাবে আপনি জানেন সবগুলোর আমি মুশিলে দরছি। হ্যাঁ কি সেগুলোর মাধ্যমে আমি কামনা করছি কি কামনা করছি আনতে আপনার সকল নামের মাধ্যমে আপনার কাছে যে কোরআনকে আমার অন্তরের জন্য হম আপনি রাব বানিয়ে দেন কাল বানিয়ে দেন মানে মনটা যেন একবারে ঠান্ডা হয়ে যায় আমার কোরআনের মাধ্যমে হ্যাঁ অনুরসাদি এবং এই কোরআন যেন আমার হ্যাঁ আমার অন্তরের আলো হিসেবে যেন কাজ করে এবং ও জালা আফজ এবং আমার যত বিষন্নতা আছে সবগুলো যেন দূর করে দেয় ও দেহা ভাম্মি আমার যত চিন্তা আছে সবগুলো যেন দূর হয়ে যায় তাইলে এই কোরআনের মাধ্যমে এগুলো আল্লাহর কাছ থেকে হুম আপনার চাওয়া আছে যে কোরআনকে হ্যাঁ যেন এই কাজগুলো করে কোরআনের মাধ্যমে সেটা আমি চাচ্ছি আপনার কাছ থেকে এইখানে আসলে আমাদের প্রমাণ হচ্ছে যে আল্লাহ রসুল সেই সকল নামের ধরেছেন যেটা শুধু নয় বাইরেও নির্দিষ্ট আল্লাহর কোন বান্দাকে জানিয়েছেন অথবা এরকম আল্লাহ নিজে জানাননি সকল নাম তাহলে এর থেকে বোঝা যায় আল্লাহর কোন নির্দিষ্ট নামের মধ্যে আল্লাহর নাম সীমাবদ্ধ নয় বা বরং আল্লাহর নামে অগণিত কিন্তু এখন কথা আসতে পারে দার যে একটা যে মানে আসহা দখাল জানা যে সেইগুলোকে গণনা করবে আহ সে জাননাতে যাবে ব্যাপক মানে রয়েছে সেটা আহ আমাদেরকে জানতে হবে আপনার বলা এবং সেগুলোর অর্থ জানা সেগুলো নিজের জীবনে বাস্তবায়ন করা সেগুলোর দাবি অনুযায়ী চলা সবই সুতরাং এইখানে আমাদেরকে বলতে হবে এই আল্লাহর নামগুলাকে এই কয়েকটা নামের মধ্যে সীমাবদ্ধ করা কিন্তু করে দেওয়া হয়নি বরং এটার মানে হচ্ছে হুম মানে হচ্ছে কি যে ব্যক্তি এই নামের যে সংখ্যাটা বলা হয়েছে নিরানব্বইটা এগুলো যদি কেউ আপনার গনে তাহলে সে জানাতে যেতে পারবে মানে একটা নির্দিষ্ট আপনার ফলের কথা সুফলের কথা বলা হয়েছে যেগুলো যদি সত্যিকার রাখতে মুহস্ত করে অর্থ বুঝে এগুলোর দাবি মেনে নেয় তাহলে কি হবে জান্নাতে যাওয়া সহজ হবে সুতরাং জান্নাতে কিভাবে যাবে এগুলোর মাধ্যমে সেটার পথ বলে দেওয়া হয়েছে কখনো এখানে আল্লাহর নামকে নিরানব্বইটার মধ্যে সীমাবদ্ধ করা হয়নি অগণিত সেটা আমাদের বিশ্বাস করতে হবে আল্লাহর শাহানু আমাদেরকে আল্লাহর নাম জেনে বুঝিয়ে সেগুলোর দাবি অনুযায়ী চলার আল্লাহ তো দান করুন